শীতকালে বরফ খন্ড হাতে পায়ে লাগবে তখন আপনার একটা জ্বালার অনুভব হবে যেমন আগুনে হাত পাগুলো ফুড়ে যাচ্ছে তো সেখানে আগুন কোথায় তো চরম ঠান্ডা অগ্নির প্রতিযোগী জিনিস কিন্তু অনুভূতিটি হচ্ছে অনুভূতিটি হচ্ছে বাইরে কেবল বিরোধের জ্বালা জগতের দৃষ্টান্ত নেই তবে হ্যাঁ অনেক খুঁজে টুঁজে আমাদের সাহেব পাঁচজন একটা দৃষ্টান্ত দিয়েছেন বললেন এই প্রেমের আস্বাদন যেন তত্তই খুঁজ জল হয় এই জন্য বটি গিয়ে আনন্দময় বসে আমাদের শ্রীপাল বিশ্বনাথ চক্রবর্তী চল লিখছেন যে এই অধ্যায়ে গোপী গীতের উনিশটি শ্লোক এই উনিশটি যেন কমল পুষ্ঠের কৃষ্ণ হচ্ছেন এর মধুপা উনিশ প্রেম মকরন্দ পূর্ণ কমল কুসুম কৃষ্ণের জন্যে পুষ্পাঞ্জলি দিচ্ছেন এর কৃষ্ণ দর্শনের জন্য সেই মহাভারতের অনন্তকাল ধরে থাকে কেবল তারাই টেকেছেন সেই সময় সৌরভে কৃষ্ণ ভ্রমণ আকৃষ্ট এই রূপ কথা নয় এর মধ্যে মহাশক্তি নিহিত আছে সমস্ত তেমনি এই সকল শ্লোক হচ্ছে কৃষ্ণকে আকর্ষণ করার মন্ত্র স্বরূপ যারা শ্রবণ কীর্তন করবে এই শ্লোক গোবিন্দকে অন্তরে বাহিরে মুক্ত করে দেবে এনে কিন্তু রস আসাদ করতে হয় সেই একটা কমল কুসুমের ভিতরে থেকে তার মকরন্দকে মধুমক্ষিকা গ্রহণ করে আর সেই মধুমক্ষিকা গ্রহণ করে যে মধুচক্রে রাখবে সেইটা মানুষ পাবে তেমনি এই কমল কুসুমের মধুচক্র হচ্ছে আমাদের সেই মধুমক্ষিকার মতো তার থেকে এবং তাদের টিকার মৌচাকে সেই কি করে সুতরাং এই সব শ্লোকের বাক্য রস বা মকরন্দ আস্বাদন করতে গেলেই মহাজনী টা অন্য কোন উপায় নেই কবে না তারা এদের মহাভয় পানী মর্ম একমাত্র একজন জানেন তিনি কে বললেন তিনি হচ্ছেন গোবিন্দ কি দুর্বুদ্ধি আমার তাদের এই সুগভীর বাড়ির যে মর্ম সেটি তো আমার ব্যাখ্যায় ত্বরণিত হয়ে যায় কারণ এই তো গোবিন্দ ছাড়া এর অর্থ জানেন না তবে হ্যাঁ একটা বস্তু আছে রিপায় সব কিছু পাই তো এই যে আমি তার বস্তু কে আস্থাপন করে ধন্য হওয়ার জন্যpadStartে উৎসত হইছি আমারি আগ্রহটুকু যদি করুণাময় গ গুরুনামে গ স্বীকার করেন তালে তবেৃৃপাতে সব পাই লয়ে গ গুরুনামে গ স্বীকার বুনতো মোদ আগ্রহ আমারি আগ্রহটুকু কে তারা স্বীকার করে তারা কৃপা করলে তবেৃৃপাই সবই হয় যদি এই স্মৃতিতে হবে এই রস কারণে সব প্রকাশ করছেন প্রথমে করতে গিয়ে আগে বলছেন জয়ী জয়ী ক্রিয়াপদ সংস্কৃত শ্লোকের জয় কি শব্দটা ক্রিয়াপদ প্রয়োগ করা ভীতি নেই আরো ক্রিয়াপদ মা বললেন এই যে প্রথমে ক্রিয়াপদ জয়ী শব্দটি বললেন এর থেকে এর ভিতরে একটা সুন্দর মধুর বেঞ্জনা হয়েছে গতকাল আমরা প্রথমে জয়তী শব্দকে উচ্চারণ করার ক্রিয়াপদার তাৎপর্য হচ্ছে এরা তো কৃষ্ণকে কীর্তন করে তার দর্শনের জন্য তাকে ডাকেন এই প্রকারে যারা এই গোবিন্দের ধাম বৃন্দাবনকে আশ্রয় করে যারা তার গুণগান করে আশ্রয় করে কেঁদে কেদে যারা তাকে ডাকেন এটি সব সাধনার চরম সর্বোচ্চ সেনোর বর্ষতে আমাদের গোশায় পালন পাই করেছে गोस्वामी नितिnabla বর্ণনায় নষ্ট কোবলী শ্রীবা সัจ্যকৃপুলি লিখেছেন हाराधि ब्रजदेवी के चलনিতে आनंद सोनोकुता श्री गोवर्धने कल्पपातव तले कालंदी वनने कुता वो संतामिति सर्व এই তো তোমাদের লীলাবনী এবং লীলা নিত্যই চলছে কিন্তু হায় দুর্ভাগ্য আবার তোমাদের দেখতে পাচ্ছি আমাদের শ্রীমৎ সনাতন গোস্বাই পাগতাম বললেন এই জন্যই তো আমাদের হরি কৃষ্ণ নামের মালা যে মহাপ্রু দিলেন সেটি আহ্বানাত্ম মহাপ্রভু নিজে হরে কৃষ্ণের না এটি নিত্যকাল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম এই মহা মন্ত্র ইহা তবে সর্ব স্মৃতি হইলে শ্রী সনাতন করলেন হরে কৃষ্ণ দেখুন মৃজধান এই যে হরে কৃষ্ণ নাম আমরা উচ্চারণ করছি লিখছি এ তো কেঁদে কেঁদে ডাকা অনুভব না থাকলে আর মহাপ্রি করবেন হরে কৃষ্ণ নামকে কীর্তন করা মানে সংসার দুঃখ ভোগ করে বেড়াচ্ছে এই জন্মে সেই চির হারানো বস্তুর সন্ধান পেয়েছে তারা গুরু বৈষ্ণব মহতের কৃপা তারা জানিয়ে দিয়েছেন আপনা সাধক নাম কীর্তন করবেন আর কি করবে কেমন বললেন নে বহন করে তারা কত কষ্ট পায় জল কিন্তু না তাদের ধারণা যে গ্রীষ্মের করে বর্ষা আসবে তখন আমাদের অজস্র আনন্দ হবে মেঘ আমাদের অজস্র ধরাতে কিন্তুপার হয়ে বর্ষাকাল এলো তবু যদি বলতে আকাশে হয়ে যায় বললেন তেমনি এখন চৌরাশি লক্ষ জনী পর এই মানব দেহে গুরু বৈষ্ণবের যখন আমরা বুঝতে পেরেছি যে কৃষ্ণ নবদল ভারত ছাড়া তার দল ছাড়া আমাদের এই কৃষ্ণ বলতে বলতে প্রাণ পা কি যেন সেই বৃন্দাবনের বিনা আকাশে নামনাম আর একটা দৃষ্টান্ত এই গোপীগণের মতো গোপী ভাব আশ্রয় করে নি চরণকে নিয়ে এই বৃন্দাবনে বসে সারারাত কানবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে তাকে ডাকবে সুতরাং ডাকা আহ্বান করা এরাও আহ্বান করছেন এই জন্য এদের আদর্শে এদের চরণ কমল বুকে ধরে যারা এই ভগবানের নাম এবং এই সাধনা হচ্ছে সব সাধনা শ্রেষ্ঠ জয় সর্বোকর্ষণের মধ্যে এটি হচ্ছে তাঁদের পানির ব্যঞ্জনা কিন্তু তারা ইন্দ্রে জয়া করছে বলছেন বললেন হে দৈতমা ব্রজ অধিকম যাতেন তোমার আবির্ভাবে এই বৃন্দাবন ব্রজভূমি সর্বোৎকর্ষে বিলাজ করছে জন্মনা বলা হয়েছে এই সেধে আবির্ভাবক জন্ম আবির্ভাব এখানে বৈলক্ষণ কারণ তার জন্মের শ্রী গীতা শ্রীমুখে বলছেন বললেন আমার জন্মের তত্ত্ব যারা জানেন তাদেরকে আর জন্মাতে হয় তারা জন্মকর্মকে পান না তাহলে তারা কি পান বলেন আমাকে পান আর যখন জন্ম পাননা না তখন বাক্যাকার ভাষ্ট্রবর্তী গিয়ে শ্রী লিখছেন বলছেন যখনই কৃষ্ণের জন্মের রহস্য জানা যায় তথ্যটি তখন ওই জন্মের রহস্যটি জানলেই জন্ম মরণের পথটা রূপে কি করে হয় বললেন তখন আমার চরণাশ্রয় করার জন্য যতগুলি তার জন্মই লাভে জন্ম নিয়ে জোর দিয়ে বলছে কারণ আর জন্ম হয় না ভগবান গীতায় নিজেই বলছেন তাহলে আর একটাও যদি জন্ম হয় তাহলে ভগবানের কথা সত্যতা থাকে না শ্মিন দেবের জন্ম নিতেই হবে বললেন দেখুন জীব তো কর্মফলে নানা জমিতে ভমন করে বেড়াচ্ছে সুতরাং কর্মফলে তার মাতার শনিতে এবং পিতা সহযোগে তার এই পাঞ্চভী দেটি রূপে সম্ভব তিনি চিতানন্দময় বিগ্রহ নিত্য কিশোর সেটি কি করে গর্ভে আসবে কি করে শিশু হবে কি করে জন্মাবে আর সেই নিত্য বস্তু কি করে দিনে দিনে বাড়বে দিনে জন্মের তোবিন্দ আগে ভাবে দেখুন প্রেম এবং সচিদানন্দ দুইটি বস্তুর দুটো স্বরূপগত ধর্ম আছে অনুভক্ত প্রেমী তিনি যখন বিপুল উৎকন্ঠায় ইচ্ছা করেন তার জন্য বাসনা লাগিয়ে দেয় কিন্তু তিনি তো নিত্য কিশোর করে বললেন তখন তারও আছে এদের একা নয় ভগবানের মাতার নিকটে সেই রূপমাধুরী বর্ণনা করেন তখন কথারূপে তার মায়ের কান দিয়ে হৃদয় যান হৃদয়ে করেন তারপর গর্ভ প্রকাশিত কারণ মা বুঝবেন বাবা বুঝবেন যে গর্ভের থেকে নিত্রান্ত হয়েছে খুব শীত ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাস করলে সবই সম্ভব হয় আমাদের বাখ্যা বললেন বললেন নিত্য কিশোর ওটা আর বাল্য এবং বাল্য এবং বৌগণ্ড আবেশটিকে ভজন করেছে ওটা যে বিকারী হয়ে গেল তা এটা সেটা অচিন্ত অচিন্ত শক্তিতে তিনি জন্মের অনুকরণ করছেন ওই বিগ্রহতার জন্মের কোন প্রশ্ন নেই অনুকরণ করলেন মা বাবা আমাদের ছেলে জন্মালো আস্তে আস্তে ক্রমে ক্রমে ধীরে ধীরে সাধারণ এই জন্যে আমাদের স্ত্রী গোস্বামী পাপ তিনি বললেন বললেন একটা নীল কমলকে যদি বুঝতে হয় সৃষ্টান্ত দিচ্ছেন জন্মের সিদ্ধান্ত হচ্ছে যেখানে নন্দস্থ আছে বুঝিয়ে দিতে হয়তো কথাটা বলছেন বললেন আত্মযত্তম আর উৎপন্নতম এবং আত্মযত্বের উৎপন্নত্তম ইতি অর্থত্রত্যেকাং ফল জীবের মত ভগবানের জন্মের তত্ত্ব জানতে গেলে আগে উৎপন্নতম এবং আত্মযত্তেনে উৎপন্নতম দুটি শব্দ অন্ডিত কি করে তিনটা কথা জানা তবে জানা যায় যেমন বললেন যেমন নীলোৎপল শব্দ বলা হচ্ছে নীলকমল যারা নীল কমল কোনদিন দেখেননি কমল কি তা জানতে এবং নীল কি বস্তু তাও জানতে হয় আর সেই কমলের সঙ্গে নীল রংটা কিভাবে হবে কি তা না হলে অন্য যদি না জানা যায় তাহলে হলে হয়তো আমাদের মনে হবে যে নীল রং মাথা একটা কমল ওটাকে ঝেড়ে দিলে বা ধুয়ে দিলেই আবার পরিষ্কার হয়ে যাবে কিন্তু সেই নীল রং এমন অন্নীত হয়ে আছে যে ওটাকে ছাড়াতে গেলে কমলই গে এই প্রকার করছেন বালকের মতো নরবদ লীলা কিন্তু নরবদ লীলা হল তার যে চিদানন্দময় বিগ্রহটি সেখানে অন্নিত হয়ে আছে নিত্য বিগ্রহ নিত্য কিশোর সেটি কিন্তু বুঝানো যাবে না ওই নীল কমলের মতো যেদিন থেকে আবির্ভাব সেই দিন থেকে ব্রজ অধিকম যথা তথা কি করে। দেখা যায় যখন কৃষ্ণের আবির্ভাব হলো তখন দেবীর বাবু সুবিধা নেই তাকে ভগবান বলে বোঝায় অস্ত শ্রুতি করলেন তারা আর নন্দের যখন পুত্র হলো তখন তিনি কি করলেন তখন তিনি তার মঙ্গলের জন্য জাতক্রিয়া করতে আরম্ভ করলেন যা তিনি আর অপুরন্ত দান দিতে আরম্ভ করলেন তার মঙ্গলের আমার তো মনিমুক্তা নাই আর একটা এই মথুরার যে মহারাজ তার অধীনে একটা করগ রাজ্য চূড়া চিত্র সেতটুকু রাজা হচ্ছে। একটা করগ রাজ্য তার রাজা যেদিন থেকে ভগবান সেই তিনি সর্ব সম্পদ এসে প্রজপি আশ্রয় করলেন এই বলি কিছু সন্দেহ আনবেন কথা এখন সেই দিন থেকে বলো আগে ছিল না এইটি বুঝতে হয় ধাম তো নিত্যান্ডে ধাম প্রকাশিত কৃষ্ণের ইচ্ছায় একই স্বরূপ তার একটাই তো স্বরূপ দুটো তো নাই কৃষ্ণ তনু সম বলা হচ্ছে অতএমন নাম নামই অভিন্ন তেমনি ধাম ধামি অভিন্ন ধামির থেকে পনম কোনোপরি যে ধাম আছেন তিনি তো ব্রহ্মাণ্ডে নেমে এসেছেন নিত্যকালই তো এই মহিমা সম্পন্ন আছেন তুমি কৃষ্ণের জন্মের দিনের থেকে কি করে মহিমাটা হলো আর সময় এখন মহিমা নাই जबान गु सबिमा इध सौंदर्खान জনশর্মাকে বললেন আমার কিছু অনুভব হয় না এলাম ওতে নামি তখন মনে হয় নিচু কিন্তু মহাজন বললেন আমার নিচুর গুরুত্বটা একটু হবে উঁচু ছেড়াও থেকে নিচুর গুরুত্ব কি করে হয় কবি তুলসী দাস ছটাক দিয়ে যদি আপনি উঠাবার চেষ্টা করেন তাহলে কি হবে ওই এক মনের বেশি বসে থাকার ছটাকটা উপরে উঠে তো বললেন সেই হালকা সেইটা উপরে উঠে গেছে আর ভারীটা নিচে বসে। চক্রবর্তী এই বিষয়টিকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন তাহলে অত চকমক করবে না কিন্তু একটা লাল রঙের পাত্রে যদি আপনি ওই হীরক খন্ডটা রাখেন রাতে একেবারে চকমক করবে করবেন তখনও বোঝা যায় তবে জন্মের থেকে এটি বেশি হলো এইরূরূপ কেন বললেন বললেন যেহেতু তিনটা প্রকাশ এটি আমাদের জানতে হবে একটি অগ্রগত প্রকাশ আর একটি হচ্ছে ভূমিগুলি সমস্ত চিন্তা মনিময় বৃক্ষ রতিকা সমস্ত রত্ন ইনফল উন্ময় এই সমস্ত যেমন বর্ণনা আছে তা প্রকাশিত হল এখনো তাই আছে যার প্রেম হয়েছে কিন্তু যার প্রেম হয়নি বললেন তাঁদের জন্য ধাম একটা দৃশ্যমান প্রকাশকে অবলম্বন করে থাকলেন যাতে যদি সেইভাবেই থাকেন তাহলে তো श्रीधाम जी भगवान तल्ला चले गुमी जाने पृथ्वी रूप के अवलम्बन कर যেমন তুমি যখন অবতীর্ণ হও তখন যেন অনেকগুলি কৃপা করার জন্য মানব ধর্মকে অঙ্গীকার করো নদী তো যখন গোবিন্দ অবতীর্ণ হলেন তখন এই দৃশ্যমান প্রকাশটা না সরুকে অবস্থিত হলেন এই জন্য সর্বোপর ওই থেকেই বলা বলছেন এই যে অধিকম শব্দের দুটো বাক্যা এক কম বলতে সুখ তাহলে অধি মানে অধিমানে সর্বশ্রেষ্ঠ সুখ বা আনন্দ এই প্রজাধান কাজ করে করে আছে ওরা বলছি এই জগতে সে বিষয়ের মধ্যে আনন্দ খুঁজে বেড়ায় কিন্তু মহাজনগণ বললেন তারা আনন্দের তার অন্তর্জি আনন্দ কামনা করে বিষয়ের উপরেই হাজার শিক্ষা দেহের দিকে যেতে চান কিন্তু শাস্ত্র মহাজন যারা অক্রান্ত দৃষ্টি লাভ করেছেন তারা বললেন বললেন যদি শক্তি আপনার অন্বেষণীয় শক্তি জগতের জিনিস নয় সেটি গোবিন্দের চরমে কারণ এইখানে ভগবান তিনি নিজের ভগবত্তাকে প্রজাপ জীবনের সিন্ধু গর্ভে ডুবিয়ে দিয়ে আর তাদের পুত্র সখা এবং প্রাণপতি রূপে যা করছেন কংসবদের পর যখন শ্রীকৃষ্ণ বলদেব বসুদেব দেব দীকে মুক্ত করে প্রণাম করতে চাচ্ছেন তখন ওরা পালিয়ে যাচ্ছেন বললেন তোমরা তো ভগবান তোমরা পায়ের ছেলে অপরাধ একটা আনন্দ কিন্তু সে আনন্দটা তো পেলেন না তো পালিয়ে গেল কিন্তু এখানে তিনি না নিজেকে ছোট ভাবছে আর আমাকে বড় হয়ে যায় না কামনা আছে তিনি সেই মহত্বকে ভক্তের দিনের দ্বারে তিনি যদি এইভাবে তার যে মহত্বালক বোন এখানে সখাগন দেখছেন কত কত গ্রন্থ গ্রহণ ভগবানকে যখন আসছেন উত্তর দোষকে স্ত্রুতি করছেন তখন আর কিছু নয় ওদের মনে ওরা কি জানে একে তো আমরা জানি যদি ভগবান হয় তাহলে আমার সঙ্গে খেলায় হারবে কেন আমার বরং বুকে বুকে মেলামেলি একবারে প্রাণে প্রাণে সুতরাং ভগবান কি হয় নাকি তখন সেখানে গোবিন্দর আনন্দ আর হরি কর্মের তোমার বাবা তুমি শিশুপালের কাছে চলে যাও তখন দেবী মুশীকৃষ্ণ তারপরে মান রেখার হলোনা পরে যখন তিনি বুঝিয়ে দিলেন কথা বলেছি চরণকে মাথায় তুলে নিচ্ছেন যা যা যা মা বলতে সেই চন্দ্রে চলে যাও আর তোমার সঙ্গে আমার কোনো থাকে আনন্দ ভগবানেরও আছে পরিকল্পনের আছে আর তাঁদের আনুর যারা এই রসের আসন করেন তাঁদেরও যারা ব্রজ মাধুরী বা ব্রজা সাধনার শোভা চলাভ করেছেন তারা হচ্ছেন সকল সারকের শীর্ষ চরম তাদের আনন্দের তুলনা নাই আমাদের শ্রীপাদ সরস্বতী চরম এক শীত শ্লোকে বললেন গৌরী কি কান্য বললেন যখন রাধা মাধবের মিলন হবে তখন তারা কুঞ্জ রঞ্জে নয় দিয়ে মিলন যে তাদের সুখ হবে সেই সুখটা কত রাধাগ নগবৎ সুখ প্রকাশ সমস্ত ধানের যত ভগব শুকো প্রবাসী সব সুখ শব্দ যদি এক জায়গায় করা রাধা রাম সুন্দরের নীল মাধুরী যে সমস্ত সচী মন জেনিগণ কুঞ্জন মেয়ে মান দিয়ে আস্থাপন করছেন তাদের যে সুখের সিন্ধু উচ্ছ্বসিত হয় সমগ্র ভগবত রাজ্যের আনন্দকে এক করতে চলতে গেলে সেই সুখ সিন্ধু বিন্দুও হবে না চিন্তা করে দেখুন কি অতি এই ব্রজেই সর্বাধিক সুখ হয় ভগবানের হয় হরিকরের হয় আর সকের হয় ভক্তের তুমি অবতীর্ণ হয়ে লীলা করছো এই ধাম সমগ্র ধামের মাথার বৈকুন্ঠ তার উপরে রসের উৎকর্ষ অনুসারে সর্বোপরি স্ত্রী গোলক ধাম সকলের মাথার উপরে বিরাজ করছেন স্ত্রী ধাম সমস্ত ধামে শীর্ষ অবস্থান করছে অবতীত হয়ে এই চুরাষের পণ্ডিত সঙ্গে বিশ্বাস তিনি আসলে লীলা করবেন সবই এসেছেন সঙ্গে পুরাণে দেখা যায় রাজা রানী বলছেন যত গোবর্ধনগিরি যত্র যমুনা নদী নত্র আমি মনসুখম বলল সেখানে আমার নীলাস্থান সবগুলো আছে তোমার যেখানে যমুনা নদী নেই যেখানে হৃদয় গোবর্ধন নেই যেখানে রাধাকুণ্ড শামকুন্ড নেই সেখানে লীলা ভগবানের ইচ্ছায় লীলা করার জন্য সেই সিংহ সর্বোপরি ধামকে শ্রী ভগবান পূর্ণা করে ব্রহ্মাণ্ডে আনোয়ন করেছেন এই জন্য বললেন মহাযুদ্ধ আছে কিন্তু ঐশ্বর্যের দিকেও আমাদের প্রস্তাবের পা বললেন যে এই বৃন্দাবনে সাহসিক যে সম্পদ সিন্ধু একটি ক্ষুদ্রতম প্রদেশে অনন্তকটি বৈকুণ্ঠের সম্পদ দেখে গিয়েছেন ভাগে দেখা যায় কিন্তু এরাও এবং কল্পক বৃক্ষ এবং কল্পক কাছে কিছু চান না মাধুর্য তো সেহেতু আর ওরাও দেন না প্রকাশ করেন দেন তাহলে তো কিন্তু মাধুর্যের জায়গাতে যায় এই জন্য বিপুল ঐশ্বর্য মাধুর্যের শৈবালে আচ্ছন্ন একটা বিশাল গভীর সরোবরের জল সারা সরোবরের জলটা পুরো শৈবালে আচ্ছন্ন আছে দেখা যাচ্ছে না জল যা কি সেখানে জলের অস্তিত্ব নেই একটু সরালেই দেখতে পান ব্রহ্মা এসে সরালে নয় একেবারে সব ব্রজি নেওয়া হয়েছে আর রাজের জটি নেওয়া হয়েছে তার মানে বৃন্দাবনের যে রজ এগুলি হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ চিন্ময় রজ রাজ মস্তকে ধারণের জন্য ব্রহ্মা এবং মহাদেব তারা তিন গুল মোহে জন্মাতে এখানে একটি রেণুকে বন্দনা করেছেন আমাদের শ্রী উদ্ধব মহাশয় বন্দী নন্দ্রী নাম পাদে কোথাও সব ব্রহ্মময় রথ বৃন্দাবন রাম অন্য বললেন তারপরে শ্লোকের মধ্যে একটি পাদ আমাদের রাজ্যে আস্বাদন হলো ক্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার পরবর্তী জন্ম ব্রতরা ভগবান শ্রীপাণী ভগবান শ্রী রাস ঋষি শ্যাম সুন্দরের রাসান্তানের পর ইন্দরা করতে করতে দর্শন কামনায় প্রার্থনা জ্ঞাপন করছেন পৃষ্ঠ শ্রী শাম সুন্দর জন্মনা যেদিন থেকে এই ব্রজমন্ডলে আলোচিত হয়েছ সেই দিন থেকে এই ব্রজধাম সর্বোৎকর্ষে বিরাজমান আছেন কমলা তিনি নিরন্তর শ্রী বৃন্দাবন ধাম কে আশ্রয় করে আছেন সুতরাং এখানে সকলেই সুখী কেবল দুঃখিনী তোমার দৃঢ় তুমি তাদের দর্শন দিয়ে জীবন রক্ষা কর আমরা এই শ্লোকের পাখা প্রসঙ্গে শ্লোকটির যে প্রথম পা কানতে কানতে ডাকছে দর্শনের লালনা কিন্তু তাদের বুকে যে মহাপ মহাভাবের হৃদয়ের যে বিরহ বেদনা মহাভাবের মুখ দিয়ে যে বেরিয়ে আসছে এই জন্য অফুরন্ত মাধুরী সমগ্র ভক্তির সিদ্ধান্ত এবং সাধক সমাধির বহু সাত শিক্ষা নিজের হওয়ার জন্য এদের বাণীকে এসে এরা নিজের জ্ঞান তো এত সমস্ত কথা বলছেন আপনি আশ্রয় করছেন বাণীতে প্রকাশিত হচ্ছে ব্রজভামের এই জন প্রয়োজন এই প্রথম শ্লোকের প্রথম পালন उल्लेख करब्धाम सबधाम অর্থাৎ সর্বধাম শিরোমণি কং শব্দে শিরমে সর্ব এবং যে ব্রজামে অসীম আনন্দ আনন্দী এই ব্রজ ধামকে এই আনন্দানুভূতির প্রমাণ কি প্রমাণ তো চাই মহাজন বললেন দেখুন না तो बोले त्याग चले गए गोप गोपीगण के कालो বসুদেব নন্দন প্রকাশ গেলেন্দন প্রকাশ কৃষ্ণ গোপীন্দ্র নন্দন বৃন্দাবনম পরিজ সি যিনি মথুরায় গমন করলেন দ্বারক রবীন্দ্র বৃন্দাব কোনো দিন ত্যাগ করেন এই স্থানে আমাদের শ্রীমদর গোসাই পাত তিনি ইচ্ছা করলেন রবলীলা नंदी श्लोक लिखल लिखे महाप्रभु दर्शन कीटक की कर की হঠাৎ উড়িষ্যায় যখন গেলেন এক রাত্রে এক গ্রামে তখন স্বপ্নে দেখছেন করছেন বলছেন আমার নাটক কৃপক কর হরচন আমার কৃপায় নাটক হবে বিলক্ষণ ঘুম ভেঙে গেল এই নারী তিনি নীলাচলে হরিদাস ঠাকুরের আশ্রয় তাঁদের স্নাতনী নিবাস প্রতিদিন মহাপুরুষ সেখানে গিয়ে তাঁদের দর্শন করেন আর নিজেও দর্শন দিয়ে ঘন করে একদিন হঠাৎ বলছেন কৃষ্ণকে বাহির না তবে ব্রজ গোপীগণকে এত বিরোহ দিলেন বললেন হ্যাঁ তিনি প্রকট প্রকাশের থেকে আর নিজেদের বিরহ রসমাধী আস্বাদন করলেন এদিকে বিরহ রসের আস্বাদন দিলেন এবং বিরহ দিয়ে এদের প্রেমের মহিমা সারা বিশ্বের ভক্ত সমাজ দেখুন একটা মস্তহস্তি এই রাস্তা দিয়ে স্বচ্ছন্দে নির্বাধ গতিতে চলে যাচ্ছে তখন কিন্তু আপনি ভুলে পারবেন না তাকে দেখে যে তার শক্তি দেহের মধ্যে কত শক্তি আছে কিন্তু তাকে যদি তখন একটা শৃঙ্খলে আবদ্ধ করা যায় এবং সেই শৃঙ্খলটি ছিন্ন করার জন্য যদি সেই হস্তিটি গা ঘাড়া দেয় তখন তার বল সারা দর্শক সমাজ তারা স্তম্ভিত হয়ে যাবে বললেন তেমনি শ্রী ভগবান প্রচ্ছন্নের থেকে আর বিরহরূপ শৃঙ্খল এদের মহাভাবর বস্তিকে বাঁধলেনা দিচ্ছে মাথুর বিরোহীরা তখন মহামহা মনীষীগণ তাদের প্রেমের অদ্ভুত শক্তি দেখে বিস্তৃত হয়ে গেল শ্রী মতো উপদেশে বৃন্দাবনে গোপ গোপীগণকে ধৈর্য দেওয়ার জন্য এলেন সুন্দরীগণের প্রেমের বিশাল শক্তি দেখে দুদিনের জন্য আসাম কিন্তু দশ মাস থেকে গেলেন এই বৃন্দাবনে এবং বললেন আপনাদের যে প্রেম সে প্রেমের কখনো বিধ হয় না আপনাদের নিকটেই গোবিন্দ আছে সব সময় তিনি আপনাদের এই রসেন আপনারাও তার মাধুরীকে ধন্য করার জন্য বিরহেন মহাভাগা মহান মেগ্রহ কৃত হে মহাভাগ্যবতীগ আপনাদেরই বিরহ আমাকে মহানুগ্রহ করেছে যদি গোবিন্দ আপনাদের এই গ্রহ না দিতেন তাহলে কিন্তু আমার ধারণার বহির্ভূত আপনাদের প্রেমের যা উচ্ছ্বাস এবং এই প্রেমের যে সকল অনুভব এখানে বিক্রি করে গেলেন এবং এই সর্বোৎকৃষ্ট ধাম বৃন্দাবনে তিন গুণ হয়ে জন্মাতে কামনা করলেন সুতরাং কৃষ্ণ এই গেলেন না সর্বোৎকৃষ্ট ধাম ব্রজ ছেড়ে যান পার্শ্বদনে যান কতদূর মথুরা যেভাবে সুন্দরীবন মহারাজ নন্দা মহারানী এইখানে কৃষ্ণ বিরোধে রোদন করলেন একটু গেলেই তো দেখা হবে কত দূর থেকে গেলেন না বললেন এই ধাম আশ্রয় করে আছি এই ধর ছেড়ে যাবো আনন্দানুভূতির জায়গা ওখানে তাকেও আনন্দ দিতে পারবো না আর নিজেও আনন্দ পাবো না কেননা সেখানে যদি আমরা আর আমাদের তো ওই বেশ দেখে ভালো লাগবে না ঐক্য প্রিয় বেশ কে সমাজ অন্য দেশ অন্য সঙ্গ অন্য দেশ ব্রজজনী বহু নাহি ভাই তাই ব্রজভূমি তারা আলোই ছাড়িতে না তোমার যদি ছাড়তেন তাহলে কি আনন্দ পেতেন না আনন্দের পরিবর্তে হয়তো দুঃখই কারো দৃষ্টান্ত তারা নিজেই দেখিয়ে দিলেন আমাদের শ্রীমদ ভাগবতের দেখা যায় যে রাধারানী এবং ব্রজসুন্দরীগণ সব কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শনের জন্য দমন করেছে আবার ললিত মাধব নাটকে দেখা যায় যে রাধারানী কৃষ্ণবিরোহে কাতরা হয়ে বিশাখার সঙ্গে খেলা তীর্থে দিয়ে সূর্য লোকে চলে গিয়েছেন আমাদের স্বয়ংরূপ ব্রেজেন্দ্রী তিনি রাধা কে বললেন ওটা একটা মূল রাধারানীর প্রকাশ ওকে বলা হতো সংযোগী রাধা এবং যিনি সূর্য লোকে গেলেন তিনি হচ্ছেন বিয়োগিনীরা আর একটা অন্য প্রকাশ মূল বিশ্ববানন্দিনী বৃন্দাবন আসেন দর্শনও করুন আস্বাদন দেখে কি বললেন অন্যের হৃদয়ে মন কিন্তু আমার মন বৃন্দাব মনে বনে এক করি জানি তাহা তোমার ওহো একটা কথা না বলে পাচ্ছি না বৃন্দাবন গোবর্ধন সেই যমুনা কুলিন বন সেই কুঞ্জে রাসা দিক জানা মিলন হলো না এই ভাগ নিয়ে শ্রীমন মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন দেখা পেছি বলে র যার জিনিস তিনি আস্বাদন করতে পারছেন আর জগন্নাথ যাচ্ছেন নীলাচল থেকে সুন্দরাচল সেদিন প্রভুর মনে হচ্ছে রাধাভাবে আজ আমার ঠাকুরকে বৃন্দাবনে নিয়ে যায় সেদিন কি আনন্দ